সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আহাবি রহমতুল্লাহ বিচিত আল আকিদিয়া এটা নিয়ে এই গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটি কিছু আমরা পড়ছিলাম আর ব্যাখ্যা করছিলাম আজকে আমরা আলোচনা করব তিনি ইমানের যে আরকানগুলো বলেছেন সেগুলি তিনি বলেছেন আল ইমানু হুয়া আল ইমান বিলা কুতুবিহি ওয়া রুসুলিহি ও আখের ও আল কাদিহি ও শরিহি ওয়া হলুি ওয়া মুরি আমাদের ইমাম গুরুত্বপূর্ণ এই তুলে ধরেছেন তিনি মূলত হাদিস ইব্রিল যেভাবে আসছেন সেভাবেই তিনি ইমানের তুলে ধরেছেন হাদিস হাদিজ এই এসেছে। হাদিজ ইবরিলে ইমানের এভাবেই পরিচয় আসছে যে ইমান হচ্ছে আল্লাহর ইমান ফেরেস্তাদের উপর ইমান এটা মালাইকা বলি কুতুবের ফের ইমান কিতাবের উপর ইমান রাসুলদের উপর ইমান আখাতের ফের ইমান ভালো আর মন্দির তাকদীরের ভালো মন্দের উপর যেটা ভালো মন্দ হতে পারে এবং নির্ধারণ করতে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মিনাল্লাহ পক্ষ থেকে নির্ধারণ করা আছে এটার উপর ইমান আনা এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় আমাদের ইমা ইমাম এখানে মূলত ইমানের রোপণ উল্লেখ করেছেন হাজি জিবলিলে যেভাবে আসছে ঠিক সেভাবে তিনি সেটা উল্লেখ করেছেন আসার আগে আমরা দেখতে পাই কোরআনে করিম আল্লাহ এরকম করেছেন সর্বশেষ দুটি আয়াত যা আল্লাহ তাকে দিয়েছেন মেয়াজের রাত্রিতে প্রমাণিত মেয়েরাজের রাত্রিতে আল্লাহ তালা তাকে খাওয়াতিম সুরত বাকারা সুরা বাকার শেষ দুই আয়াত দিয়েছেন সেখানে আল্লাহ তালা এই তাকদিরের বিষয়টি এবং ইমানের অন্যান্য পাঁচটি রকম পুরোপুরি আলোচনা করেছেন অর্থাৎ ইমানের ছয়টি রকম পুরো আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলছেন আমানা রাসূলু বিমা উযির ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন রাসূল ঈমান এনেছে বিমা উযির তার আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে যা নাযিল হয় তার প্রতি ঈমান এনেছেন কুলুন আমানা বিল্লাহি ওয়া মালাআইкатиহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আমানা বিল্লাহি ওয়া মালাআইкатиহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আপনি তার কাছে ফিরে যেতে হবে মেয়েরাজের রাতেরিতে আল্লাহাল এই দুইটি আয়াত উপহার দিয়েছেন দুইটি আয়তের ভিতরে এই জন্য রসুল্লাহ সালাম বলেছেন কেউ যদি কোন তার ঘুমানোর আগে দুইটি আয়াত পড়ে ঘুমায় তার রাতের জন্য যথেষ্ট হবে তার মুক্তি জন্য যথেষ্ট হবে আতের জন্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইমানের রোকন ছয়টি হাদিস এসেছে কোরআনকারী মেরেছে কোরআনকারী অন্য জায়গায় আল্লাহ তালা বলেছেন ইয়া ইনা মনু হে অরসুল তোমরা ইমান আনো হে ইমানদার ইমানের উপরে কাবলু এবং তার আগে যে সমস্ত কিতাব আনো এর আল্লাহ তালা বলছেন বিহে যে ব্যক্তি আল্লাহর সাথে কুহরি করবে ও কুতুবিহিম আখ্লা পরিপূর্ণ উল্লেখ করেছেন সুরায় একটা অস্বীকার করলে সে অনেক বেশি পদভ্রষ্টায় অনেক বেশি পদভ্রষ্টায় নিভিত হল এর অর্থ হচ্ছে ইমানের রোকনগুলো একশো সত্রিশ নম্বর সুরায় নার একশ্রিশ নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এগুলো ইমানের রোকন অন্য জায়গায় তো আল্লাহ সে রকম উল্লেখ করেছেন আল্লাহ বলে সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়া বলছেন এরকম আশা করা যায় না আশা হচ্ছে পাওয়া যাবে সব পাওয়া যাবে ওই সময় যে কি কখন মান আমানা আহ যে আল্লাহ মানবে ও ল মালাতে হবে অন্য বিগিন এখানে কোন আয়াতে আমরা দেখতে পাই তাক দিয়ে উল্লেখ হয়নি কিন্তু বিভিন্ন আয়াতে ভিন্ন আয়াতে তাক কথা উল্লেখ করা হয় সুরা কামার মধ্যে আল্লাহ তালা বলেছেন সেই ইন খালক না আমি সবকিছু তাকদির অনুসারে সৃষ্টি করেছি তাকৃষ্ করেছি আল্লাহারিম নির্ধারণ করা হয়েছে আল্লাহ পক্ষ থেকে ওমান নির্ধারণ করেছেন এবং আল্লাহ তালা কোরআন করিমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে লভাই মাহফুজের কথা উল্লেখ করেছেন যেখানে লিখিত আছে এবং কুল্লু সগের কবির মুস্তাতার ছোট বড় সব লেখা আছে তিনি বলে দিয়েছেন তাকদীরের বিষয়গুলো আল্লাহ তালা কোরআন উল্লেখ করেছেন অন্য কিন্তু কোনো কোনো আযাতে শুধু পাঁচটির কথা উল্লেখ করেছেন ষষ্ঠটা উল্লেখ করেনি অর্থাৎ করেনি কিন্তু হাদিজ ইবরিলে ছয়টি জিনিস একসাথে এসেছে ইমান ইমান বিষয়টি উল্লেখ না করার কারণ হচ্ছে কোন কোনো জায়গাতে আসলে তাকদির ইমান তাকদির ইমান পুরোটাই কিন্তু ইমান বিল্লার সাথে জড়িত আল্লাহ তাল সাথে জড়িত যে ব্যক্তি আল্লাহর ইমান আনবে তাকে অবশ্যই তাকদির ইমান আনতে হবে কারণ তাকদির হচ্ছে আল্লাহ একটি কাজ আল্লাহ একটি আমল আল্লাহ তাল ফেল তিনি যা করেছেন সেটার হয়ে মানতে হবে আল্লাহ রাসুল প্রেরণ করেন আল্লাহ তালা কিতাব নাজিল করেন আল্লাহ তালা তাক নির্ধারণ করেন আল্লাহ তালা আখ নির্ধারণ করেছেন যা দিবেন এই জিনিসগুলো আল্লাহ আল্লাহ অস্বীকার করলে সে হয়ে যাবে এবং অন্য কাউকে দিলে সে মুশেক হয়ে যাবে কাজগুলো অস্বীকার করলে কাফের হবে আর অন্য কাউকে সেগুলি প্রদান করলে অন্য কেউ করেছে বলে সে মুসেক হবে এবং যদি কেউ মুখে অস্বীকার নাও করে যদি অস্বীকার করে বসে তাহলে বুঝতে হবে যে সে সিরকি এবং কুহুরীতি লিপ্ত হয়ে আছে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় ছয়টির ওখানে উল্লেখ থাকলেও সরাসরি একসাথে ছয়টি রোকনের একই আয়তের ভিতরে নেই দুই তিন আয়তের ভিতরে কমপ্লিট করা হয়েছে উল্লেখ করা হয়েছে ছয়টি রোকনকে কিন্তু হাদিজ জিবরিলে ইমানের এই রোকনগুলি একসাথে এসেছে এই আমরা হাদিজ জিবরিলকে বলে থাকি যে ইমানের পরিপূর্ণ পরিপূর্ণ একটি সিলেবাস দেয়া হয়েছে মূলত হাদিসে জিবরি সেখানে বলা হয়েছে রসল্লাহ সাল্লামকে যখন জিবরিল প্রশ্ন করেন আক ইমান আমাকে ইমান সম্পর্কে জানান জিবরিল আল্লাহ সাল্লামের প্রশ্নের উত্তরে রসুল্লাহাম বলেন যে আল ইমান ইমান হচ্ছে ভালো এবং মন্দ এটা এটার উপর ইমান্ত হবে কিন্তু নির্ধারণ হয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয় এই আমাদের আমাদের ইমাম উল্লেখ করেছেন তিনি বলেছেন অলকাদি ওষারি হলুহি ও মুর মিনাল্লাহ তা আল্লাহ মিনাল্লাহবত খারাপের সম্পর্ক নির্ধারণ করা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে না কেউ কেউ সময় অনেক সময় সমাজে বলে থাকে যে তাকদীর নিজ হাতে লেগেছেন কথাবার্তা এটা কেউ বলা যাবে না অর্থাৎ মৌলিকভাবে আমরা এটা বলতে চাচ্ছি যে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবো তাকদীর আলোচনা আরো বিস্তারিত আলোচনা করব আমরা এখন মৌলিক আলোচনা আসতে চাচ্ছি যে ইমানের রোকন हादी जिबिल हादी जब उल्लेख मानुष देख पांच टी छा समयम कदर क्या उल्लेख करा করা অর্থ অথবা যেমন তারা আয়াত থেকেও নিয়েছেন তারা ইমান উল্লেখ তারা অস্বীকার করেছেন বরং তারা মনে করেছেন বিষয়টি জড়িত কারণ পুরো জিনিসটা আল্লাহ তাল কাজ এখানে সেই জন্যল্লারের একটি অংশ সেটাকে তারা সেভাবে নিয়ে আসে সেভাবে আলোচনাও করেন সময় এবং সেভাবে তারা উল্লেখ করে থাকেন এটা একটা ভালো দিক এতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যদি কোন হাদ জিবরিলের মানহা যেটা আমাদেরকে প্রশ্নের মাধ্যমে আমরা পড়ে থাকি আসলে মৃত্যুর পরে পুনরুত্থান অর্থ কি ইয়ুল আখের অর্থ হল खिर एकदम शेष है जो जाना जान जामानदार काफे आलदा जावा जिस इमानसिल आखिर आलदा उल्लेख कर পুনরুত্থানের পরে সেটা মানুষকে অনেকটা ইমানের প্রতি শক্তিশালী করবে এবং তারা অন্যায় কাছ থেকে দূরে সরিয়ে আসবে এই জন্য অনেকেই আলাদাভাবে ইমান বিল বাসটা উল্লেখ করেছেন এটা একটা কারণ হতে পারে আরেকটি কারণ এটা থাকতে পারে যে যে হাদিসে এই হাদিস ইবলির মধ্যেই কোনো কোন বর্ণায় আসছে আন্তমালি কুতুবি রুসুলিহি আন্তার যেখানে ইমান বিলিয়া আসছে অন্য বর্ণায় আসছে বিল ওমিল আখার না বলে বলা হয়েছে অন্তমিনা বিল বার্সিল আখার যেটা সেটা ইমান আখার বার্সিল আখার অর্থাৎ ইমাল আখার একই জিনিস এক এক সাহাবি এক এক শব্দ বর্ণনা করেছেন তারা কেউ দুইটা একসাথে বর্ণনা করেননি আমরা দুইটা একসাথে বর্ণনা করে ষাটটি বানিয়ে ফেলেছি বরং ইমরানের রকম হচ্ছে এটাই দুটি পর্ব আছে প্রথম পর্ব হচ্ছে সব ধ্বংস হওয়া দ্বিতীয় পর্ব হচ্ছে সব পুনরুত্থিত হওয়া আল্লাহ তাল্লাহার কাছে উপনীত হওয়া এবং হাঁসারের মাঠে উপস্থিত হওয়া যদি তাই হয়ে থাকে হাঁসারের মাঠে উপস্থিত হওয়ার বিষয়টি হয়ে থাকে তাহলে আমাদেরকে ইমান বিল বারাসিল আখার এই আলাদা করার প্রয়োজন নেই আমরা বলবো যে পুরো একটা বর্ধিত অংশ একটা শুরু হয়েছে পুনরুত্থানের মাধ্যমে এবং সেটা আল্লাহর সামনে নিতে হওয়া এবং সেখানে হাসার নসর বিচার জান্নাত জান্নাত জাহার নাম নির্ধারণ হওয়ার মাধ্যমে সেটা নির্ধারিত হবে সেই হিসাবে আমরা বলি যে ইমানের রোপণ হচ্ছে ছয়টি একটি হচ্ছে আল্লাহরফর ইমান তারপরে ফিরস্তাদের উপর ইমান তারপরে কিতাবের উপর ইমান রাসুলদের উপর ইমান আখরাতরফর ইমান তাকদের উপর ইমান আখরাতমান তাকদের উপর ইমান তাহলে ছয়টি যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা মূলত ইমানের পরিপূর্ণ জিনিসটা নিয়ে এসেছি এবং বলতে যে এই জিনিসগুলোতে আল্লাহর সাথে কি আকিদা পোষণ করতে হবে রাসুলদের ফেরিস্তাদের সম্পর্কে পোষণ করতে হবে কিতাব সম্পর্কে রাসুল সম্পর্কে সম্পর্কে এবং তাকদির সম্পর্কে কি আকিদা পোষণ করতে হবে যদি আমাদের বিস্তারিত থাকে আলোচনা বিস্তারিত আমাদের মনের ভিতরে থাকে তাহলে আমাদের ইমান পরিপূর্ণ এবং ইমান সুস্থ বিশুদ্ধ ইমান আছে আমাদের আকিদা শুদ্ধ আছে এটা আমরা বলতে পারবো এর বাইরে এর সামান্যতম কোন বিষয়ের সামান্যতম ঘাপলা থাকলে অর্থাৎ আমাদের ইমান শুদ্ধ নেই আকিদা শুদ্ধ নেই এবং এর জন্য আমাদেরকে জবাব দিয়ে করতে ষাটটিও বলবো না পাঁচটিও বলবো না যে পাঁচটি বললে মনে করব যে অবশ্যই ইমান বিল কাদার বা এটা অবশ্যই আল্লাহ ইমান বিল্লা সাথে জড়িত হয়ে আছে আর যদি ষাটটি বলি মনে করবো যে আমরা ইমান বিল ইমা দুই ভাগ করে এক অংশ নিয়ে গেছি ইমান বলছি এবং বাসের এর আগে আমরা একটা জিনিস আলোচনা করতে চাই যে এই ছয়টি রোকনের ব্যাপারে ছয়টি রোকনের ব্যাপারে কিন্তু আমাদের হাদিস ইবলিল যেভাবে আসছে সেভাবে যদি আমরা আলোচনা করি তো আমাদের অনেক দেখবেন যে পুরো জিনিসটা আমরা যত আলোচনা করব সামনে আল্লা সাথে বিশ্বাসের সাথে কখনো দেখবেন ফেরস্তাদের সাথে কোথাও আকিরাদের সাথে কোথাও ইমান বিল কিতাব ইমান বিল রসুল এভাবে তাকদীরের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ইমানের পুরো কোর্সটাই আকিদার পুরো কোর্সটাই এর সাথে রিলেটেড এবং আমাদের ইমাম जाते भागे भाग करते आलोचना करते इनशाला आलोचना करसुल्लाम অনেক তার কাছে ওয়াহদা আবদুল কায় হাদি জিবরিদ ছাড়াও অন্যান্য জায়গাতেও তিনি ইমানের রোকনগুলিকে আলোচনা করেছেন যেমন ওয়াফদা আব্দুল কায়স আসার কারণে রসল আসালাম তাদেরকে কিন্তু এই ইমানের রোকনগুলি আলোচনা করেছেন আবার যখন কোন বাইরের লোক ওয়াবদা আসে তাদেরকে ইমান রোহনগুলিতে আলোচনা করেছেন কোরআন কারিমের থেকে নিয়ে সেগুলিকে তিনি সংক্ষিপ্ত করে রসল্লাহ সাল্লাম সাহাবায়ক রামকে এই ইমানের রোকনগুলো সম্পর্কে পরিপূর্ণ দাস দিয়েছেন পরিপূর্ণ শিক্ষা দিয়েছেন ইমানের রোকনগুলো যদি মজবুত হয় কারো তার ইমান মজবুত হবে ইমান সুস্থ হবে বেশি ছাড় এখানে দিবে কোন কারণ যদি ইমান তার শেষ হয়ে যাবে এই জিনিসগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটি জিনিস আমাদেরকে আমাদের আলোচনা করা দরকার এখানে মনে করি সেটা হচ্ছে যে ইমানের সম্পর্কে কিন্তু সমস্ত আহ ফেরাক ফেরকাগুলো এক এক নয় এই জন্য দেখবেন যে আপনি যারা তারা কিন্তু হচ্ছে আল আদলু আত্মিদ আল আদুল আলমান জিলা বাহিনী জিলা তাইন এভাবে তারা ভাগ ভাগ করে নিয়েছে তারা কিন্তু ইমানের রোকনগুলো সম্পর্কে হেদায়ত পায় না কেন পায় নাই কারণ তারা কোরআন এবং সুন্নাকে সরাসরি অনুসরণ করেনি অনুরূপ ফলাসিফা যারা অদার্শনিক যারা তারাও কিন্তু ইমান রকমগুলো সম্পর্কে ইমান আনে না অধিকাংশ অধিকাংশই ফেরেস্তাদের সম্পর্কে মনে করে যে তারা হচ্ছে ফেরেস্তা বলতে কিছু নেই তারা মনে করে অকুল তারা কেউ কেউ বলে অকুল আকল আসে এবং তারা দশটি আকল আসে এক আকল থেকে আর মধ্যে ফয়েদ হয় ফয়েদ ফয়েজ সেখান থেকে আসে কিছু এই সেখান থেকে নিচে আসে এইভাবে তারা আসমানগুলিকে আফলাক নাম দিয়েছেন অকুল নাম দিয়েছেন বিভিন্ন রকমের এবং ফেরস্তাদেরকে বিভিন্ন বিবেক নাম দিয়েছেন বিবেক দশ বিবেকের পরে নবম আখলুর ফাঁকাল তার মানুষ তৈরি করেছে ইত্যাদি ইত্যাদি বাজে যত চিন্তা ভাবনা তারা তৈরি করেছে তারাও কিন্তু এই ইমানের রোকনগুলো সম্পর্কে ইমান আনেনি এইভাবে দেখা গেছে মোতাজেলারা ভুল করে ফেলাসে তার সঙ্গে ভুল করেছে কি আহলুল কালাম এসে পর্যন্ত এই জায়গাতে ভুল করেছে আহুল কালাম কি করেছে আল্লাহ তালা আল্লাহ তালা সম্পর্কে যে ইমান আনা দরকার সেই ইমানগুলো তারা সঠিকও আনতে পারেনি তাদের মধ্যে কেউ কেউ নিয়ে এসেছে বলেছে যে আর কেউ বলেছে আর্দ কেউ বলেছে জিসিম এইভাবে তারা আল্লাহ তালার সিফাতগুলিকে অস্বীকার করেছে এবং কেউ কেউ আখেরাতব করেছে কবর আজাব সম্পর্কে ভিন্ন মন্তব্য করেছে এবং তারা তাকদীর সম্পর্কে ভুল করেছে এই জাতীয় কারণে দেখা গেছে যে মৌলিক ভুলগুলো কিন্তু এই আরকানুল ইমানের মধ্যে হয়েছে এই আর্কানুল ইমান ছয়টি যতক্ষণ পর্যন্ত কোন ইমানদার মানুষ সঠিকভাবে ধারণা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা ইমান শুদ্ধ হবে না আকিদার শুদ্ধ হবে না এই জন্য রাখতে হবে যে কোথায় ভুল করছে এই জিনিসটা আমাদের জানতে হবে অনেক জায়গাতেই দেখবেন যে ভুল হয়েছে এইগুলিতেই কিন্তু পেঁক্ী মাসালাগুলিতে অনেক সময় মানুষের ভিতরে মতভেদ থাকতেই পারে পেঁকি মাসালা মতভেদ গ্রহণযোগ্য গ্রহণযোগ্য এই জন্য যে এই মতভেদগুলো সাহাবাহিকেরার মধ্যেও ছিল মধ্যে ছিল ইমামদের মধ্যে ছিল তারা পরস্পর মধ্যে মত দরিদ্রতা থাকলেও মতভেদ থাকলেও তাদের মধ্যে মতান্তর ছিল না অর্থাৎ পরস্পরের মধ্যে একে অপর প্রতি দয়াদ্র ছিল একে অপর প্রতি দোয়া করত কারণ তারা এই এক তারা স্বাভাবিকভাবেই নিয়েছে কিন্তু আকিদাগত ভাবে তারা কখনো এই মতপার্থীক্য ছিল না যারাই হয়েছে যেমন এরা জাবরিয়া এরা এরা ময়তাজিলা এরা খাওয়ারেজ এরা জাহামিয়া এরা শিয়া এরা এই জাতীয় কাদিয়ানি বা এরা বোহরা এই জাতীয় ভাগ ভাগ হয়ে গেছে কারণ তারা এই জায়গাতে এসে ভুল করেছে সুতরাং আমাদের সময় । এই ছয়টি রোকনকে আমাদের সবসময় ঠিক রাখতে হবে যে কোন রকমে যেন এই ছয়টি রোকনের মধ্যে কোনো ভুল না আসে এবং আঁকিদাগুলো যেন বিশুদ্ধ থাকে এই সব সময় একটি মানুষের দরকার ইমান যখন শিক্ষা দিবে আর কান ইমান শিক্ষা দিবে শিক্ষা দিবে ইমান কাকে বলে প্রথমে যখন আমরা আলোচনা করেছি গত বিভিন্ন পর্বে যে ইমান আসলে কাকে বলে ইমান কি কি জিনিস সামিল করে আর দ্বিতীয়ত ইমান রোকনগুলোকে সামিল কি আছে সেগুলো কি আমাদের জানতে হবে মনে রাখতে হবে রোকন হচ্ছে রোকন হচ্ছে স্তম্ভ যেটার উপরে ইমান দাঁড়িয়ে আছে स्तम्भर दाड़ी सात छोर स्त, दाड़ी रोकन जामानल्डिंग सम्पूर्ण छोक छतम्भ क्रमेण रोकनगुल ठीक रखते जिस मना रखते इमान कि শাখা প্রশাখা আছে সেগুলি হচ্ছে যেমন একটি গাছ কাণ্ডের উপর দাঁড়িয়ে আছে তার অনেকগুলো শাখা থাকে তেমনি ভাবে সে ইমান কাণ্ড ছয়টি কাণ্ডের উপর দাঁড়িয়ে আছে শাখা প্রশাখা অনেকগুলো বের হয়েছে তো শাখা প্রশাখ গুলো কিন্তু ইমানেরই অংশ ইমানেরই মূল ইমানেরই অংশ সেগুলিকেও আমরা দেখব যে অনেক মানুষ সেগুলিকে অস্বীকার করছে সেগুলিকে সঠিকভাবে আমল করছে না কিন্তু সেগুলির কারণে কেউ কাফের হবে না কিন্তু রোকন অস্বীকার করলে কিন্তু কাফের হয়ে যাবে এই জন্য এই রোকনগুলিকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই রোকনগুলো যেন ঠিক থাকে এগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বিভিন্ন সময় আরো আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসালাম আলাইকুম রহমতুল্লাহি